السلام সামনে উপস্থিত হয়েছি রসুল ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এরপর আরো কয়েকটি টুইটের অনুবাদ করতে যাচ্ছি আহ যেটা ছিল শেখ راشد আজমির যে তিনি তার ছাব্বিশ নম্বর টুইটে বলছিলেন যে এই যে ইসরাদ এবং মেয়ার ঘটনা ইসরা এবং মেয়ার ব্যাপারটা সেই ঘটনাটা ঘটেছিল আলী ইসরাতাম রসুল আকরমসলামের কাছে আসলেন হ্যাঁ তাকে তার ঘর থেকে যেটা মুখাতে তার ঘর ছিল সেই ঘর থেকে তিনি তাকে বের করে নিলেন কাবা কাবার দিকে ফেড়ে ফেললেন এবং তার অন্তর বের করে ফেললেন এবং তার অন্তর তার হৃদয় কে ধুয়ে ফেললেন জমজমের ফানে দিয়ে হ্যাঁ এবং এ অন্তরকে পরিপূর্ণ করে দিলেন ইমান আর হেকমত দিয়ে হ্যাঁ আবার দিলেন যেটা বের করে আনলেন বুক থেকে সেখানে ফিরে দিয়ে শিলিয়ে দিলেন জায়গাটাকে হম এরপর রসুল আকরম সাল্লামকে বোরাকে চলালেন তিনি বোরাকে চললেন বোরাক হচ্ছে একটি প্রাণী বিশেষ একটি প্রাণীর নাম সাথেই চললেন কিছুক্ষণ যেতে না যেতেই অল্পক্ষণের মধ্যে রসুল আকরামসলাম জিবরিল আলী ইসলাত ইসলামের সাথে মসজিদে আফসার পৌঁছে গেলেন এরপর আপনার যেটা ঘটে সেটা হচ্ছে আকসারে পৌঁছলেন জিবির ইসলামের সাথে তখন তিনি একটা বিশেষ ব্যাপার দেখতে পেলেন সেটা হচ্ছে আল্লাহ তার জন্য সকল নবী রসুল জীবিত করলেন এবং তখন বিশেষ করে তিনি উল্লেখ করেছেন তার বর্ণনাতে যেটা হজরত আবুজাল আত হাদিস সেই বর্ণামতে দেখা যায় তখন নবীদের সংখ্যা ছিল এক লক্ষ হাজার এবং রসুলদের সংখ্যা ছিল তিনশো জন এটা মানে এক বর্ণামতে পাওয়া যায় যখন রসুল প্রবেশ করলেন এবং নামাজের একামত দেওয়া হয়েছে তখন জিবরি আল ইসলাত ইসলাম রসুল আকরমসাহ ইসলামকে আগিয়ে দিলেন ইমামতি করার জন্য যেন তিনি নামাজের ইমামতি করতে পারেন মানব জাতির যারা এই কারণে রসুলকে সৈয়দ সালীন বলা হয় সুতরাং এটা ছিল তার একটা বিশেষ জীবনের একটি ঘটনা এবং রসুল আকরম স্লামের জন্য আর কি সম্মান আর এর চাইতে বেশি হতে পারে কি মর্যাদা হতে পারে যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা তাদের পারলেন আল্লাহ তাকে তিনি বলেন যখন রসুল আকর ইসলাম নামাজ পড়ে শেষ করলেন নবী এবং রসুলদেরকে নিয়ে তখন মেয়েরাজ আনা হয় মেয়েরাজ আসলে হচ্ছে একটা শ্রেণীর নাম এই তার সামনে নিয়ে আসা হয় কেউ জানে না জিবরিলের সাথে মেরাজে সেই শ্রেণীতে তিনি উঠেন হ্যাঁ আগে ব্রকে চড়ে আসছিলেন বাইতুল মাদেশে এখন মেরাজে চড়ে তিনি রওানা করলেন বলে যে কিছুক্ষণ যেতে না যেতেই তিনি দুনিয়া আকাশে পৌঁছে গেলেন রসুল আকরম সুল ইসলাম সেই গেটে ঢুকলেন এবং তিনি সেখানে অনেক আশ্চর্য ব্যাপার দেখতে পেলেন রসুল আকরাম সুল ইসলাম দুনিয়ার আকাশে দেখলেন আবুল বসর আদম আলী সাত ইসলামকে জাতির পিতা আদমআসলামকে দেখতে পেলেন এবং তিনি দেখতে পেলেন যারা ইয়েমের সম্পদ বক্ষণ করে করে তাদের অবস্থাও দেখতে পেলেন আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে রক্ষা করুক এবং তিনি দেখতে দেখতে দুনিয়ার আকাশে হ্যাঁ যারা পরদূর চর্চা করে তাদের পেছনে তাদের অবস্থাও দেখতে পেলেন এবং যারা বেবিচার করে তাদের অবস্থাও দেখতে পেলেন এবং যারা সুদ খায় তাদের অবস্থাও দেখতে পেলেন আল্লাহ এই সমস্ত কর্মকান্ড থেকে আমাদেরকে রক্ষা করুন এরকম ভাবে রসুল আকাল্লাহ ইসলাম জিবলিআসামের সাথে দ্বিতীয় আকাশে চললেন প্রথম আকাশ পাড়ে দিয়ে দ্বিতীয় আকাশে আসলেন সাথে তৃতীয় আকাশে পাড়ে দিলেন সেখানে দেখতে পেলেন হজরত ইউসা আলী ইসলাত ইসলামকে এবং রসইল আকরম তার সম্পর্কে বললেন যে ও একটি ইয়সরুল যে তাকে সৌন্দর্যের অর্ধেকই দেওয়া হয়েছে ইসলাম জিবলিল আলী ইসলাত ইসলামের সাথে আপনার পাঁচ পঞ্চম আকাশে তিনি উঠলেন উঠে সেখানে হারুন ইসলামের সাক্ষাৎ পেলেন এরপর রসুল আকরমস ইসলাম জিবলিল্লামকে নিয়ে হ্যাঁ আপনার ষষ্ঠ আকাশে উঠলেন সেখানে মুসা আলীসলামের সাথে তা সাক্ষাৎ হয় এরপর আবারও রসুল আকরমুলাম জিজ্ঞাসা ইসলামকে নিয়ে সপ্তম আকাশে উঠলেন সেখানে দেখতে পানুল আমি মানে ইব্রাহিম আলী সালাত ইসলামের সাথে তা সাক্ষাৎ হয় একটা কথা মনে করিয়ে দেওয়া সেটা হচ্ছে ইব্রাহিম আলী সালাতাম যখন রসুলের সাক্ষাৎ পান তখন রসুল আকরমকে একটা কথা বলছিলেন এটা আমাদের মনে রাখতে হবে এবং বলছেন তাদেরকে একটা কথা মনে করিয়ে দিবে যে আন্নাল জান্ন পন করতে হবে এই বীজ বপন কিভাবে হবে সেটা হবে সুফহান এগুলোর মাধ্যমে এগুলো বললে আপনার সেখানে গাছ উঠতে থাকবে এই যে হজরত ইব্রাহিম আল ইসলাম জিকির শিক্ষা দিলেন সেটা যেন আমাদের মুখে মুখে থাকে যেন এটার মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে আপনার গাছ লাগাতে পারি আল্লাহ সেই তফিক দেন